بسم الله الرحمن الرحيم إن تبدو الصدقات فنعماهي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير بريوس روتا जालमिलर मोतालिक मुलासे इ গোপনেই করতে হবে না প্রকাশ্যে করলেও হবে তো আল্লাহ বলতেছেন যে প্রকাশ্যেও করতে পারো গোপনেও করতে পারো তবে গোপনে করা সেটা উত্তম খেয় এখলাস যে দুটার মধ্যে লাগবে সেটা তো পিছনেই বলে আসছে এখলাস যদি না থাকে তাহলে প্রকাশ্যে গোপনে এতে কোনোটাই ফায়দা হবে না সদাকাত বুধু সদাকাতমবা আহিয়া যদি তোমরা প্রকাশ্যে সদকা করো তু জিরু আর সদকাত আর নাওয়া আফিল সদকা দ্বারা উদ্দেশ্য হল নফল সদকা যদি তোমরা প্রকাশ্যে সাদকা করোমা হেয়া তাহলে তা ভালো আমার সাইয়ান এ ভেটা উহা সাদাকাতের পরে নাওয়াফের শব্দটা এই জন্য আনা হয়েছে যে এই যে সামনে বলবেন যে যদি তোমরা সাদকাটাকে গোপনে করো তাহলে আরও ভালো তাহলে এখানে এখানে এমন একটা সদকা বোঝানো হয়েছে যেই সদকাটাকে প্রকাশ্য করা যাবে তবে গোপনে করলে আরও ভালো হবে এই এটা এই হুকুমটা যে প্রকাশ্য করা যাবে গোপনে করাটা খায়ের প্রকাশ্য করার চেয়ে এই হুকুমটা নফল সৎকার বেলায় বলা যায় কারণ ফরজ নাফাকা যেগুলো আছে সেগুলোর ব্যাপারে প্রকাশ্যে করা চাই প্রকাশ্যে করা চাই কথাটা বুঝছো না সাকার যেটা সামর মোসেনে বলবেন তা এখানে যে প্রকাশ্যে করতে পারো এটা এটাও পারো আবার তবে গোপনে করলে এটা আরও ভালো হবে বোঝা গেলো যে এখানে এমন একটা সৎকা বোঝানো হয়েছে যেই সদকার বেলায় দুটার অবকাশ আছে একফাটা আব্দ আর এটা হবে নফলের বেলায় ফরজে বেলায় না আর যদি তোমরা গোপনে করো এবং তাকিলদেরকে দাও তাহলে এটা তোমাদের জন্য অতি উত্তম ইহা ও ইতা ইহা আল্লাহ দেয়া দেয়ারছে এবং ধনীদেরকে দেয়ারছে তো নফল সদকা সেটাকে সদাকা শব্দ দিয়ে তাবির করা এটা তো জরুরি না নফল যেটা সেটা আমরা এমনি হাদিয়া হিসেবে যেটা দিই সেটাও তো সদকাই হাদিয়া হিসেবে যেটা দিই সেটা সাদকাই তো সেই হিসাবে নফল সেটা তো আগ্নেয়াদেরকেও দেওয়া যায় দেওয়া যায় না তো বলতে চাই যে যদি তোমরা প্রকাশ্যে সদকা করো মানে প্রকাশ্যে কোনো কিছু দিলে এবং সেটা আগ্নেয়াদেরকে দিলে অবকাশ আছে কিন্তু যদি সদকাটা তুমি দিলে গোপনে আবার বাস্তবে যারা মুস্তাহে যাদের প্রয়োজন বেশি তাদেরকে দিলে তাহলে সেটা প্রকাশ্যে দেওয়ার চেয়ে আফজল হবে আর আগ্নিয়া দেওয়ার চেয়েদের পরে মুসান বলছিলেন তো নফল সদাকার হুকুম বলা হলো এবার ফরসাদ হুকুম কি হবে আম্মা সদাকুল ফরি আল আফবালু এজহা রুহা প্রকাশ্যে দেয়াটা আফজল লিউ কতা যেন তাকে দেখে অন্যরা অনুসরণ করে যেন তার অনুসরণ করা হয় ওয়ালিয়াল তাহামা এবং যেন তার প্রতি অপবাদ আরোপ না করা হয় যে অমুকে জাকাত দেয় না ফরজ আমল প্রকাশ্যে করা এটা শরীরতে কাম্য যেমন ফরজ নামাজ সালাতে মাক্তুবা এগুলো মসজিদে পড়া বড় মসজিদে পড়া যত বড়ো মসজিদ হবে তত হবে কিন্তু নফল নামাজ মসজিদে পড়ার চেয়ে যদি ঘরের মধ্যে পড়ার অবস্থা থাকে পরিবেশ থাকে তাহলে ঘরে পড়াটা আফজল না কি ঘরে পড়াটা আফজল না কিন্তু যদি ঘরের পরিবেশ না থাকে তাহলে সেখানে হয়তো ছুটে যাওয়ার আশঙ্কা থাকে সেই হিসেবে মসজিদে পড়ে নেওয়া চাই আমাদের অবস্থাটা যা কি আমাদের যেখানে আমরা থাকি সেখানে তো নামাজ পড়ার অবস্থা নাই সেই হিসেবে মসজিদে পড়াই চাই কিন্তু যাদের ঘরে নামাজ পড়ার অবস্থা থাকে তো সেখানে নফল তারপরে সুন্নত এগুলো শূন্যতে গায়ের মহাকাদা যেগুলো নফলি এগুলো পড়া চাই ঘরে পড়া চাই শূন্যতে মহাক্কাদা এটাও ঘরে পড়া চাই কিন্তু যেহেতু এখন কেউ যদি শূন্যত মোহাকাদা ঘরে পড়ে মস্তিদ্দিকে না পড়ে তাহলে সেখানে অন্যরা খারাপ মনে করতে পারে সেই সব শূন্যত মহাক্কাদার ব্যাপারেও মোতাহিনুলামায়করামের পরামর্শ হইল যে শূন্যত মহাক্কাদাটা মস্তিদ্দিকে পড়া প্রত্যেক দিনই তোমাকে দেখে যে তুমি এই জোহরের নামাজের এই জামাতে একটু আগে যাও সালামটা ফিরিয়ে আবার আইসা করি তাহলে হয়তো যারা যাদের জানা আছে তারা তো মনে করবে যে তো উনি হয়তো ওনার ঘরে পড়তেছে কিন্তু যারা জানে না এত্তেহামের তো আশঙ্কা আছে না তো ইত্তাপ মাওয়াজ আত্মহাম তো হোমতের থেকেও নিজেকে বাঁচানো চাই তো বলতেছে ফরজ সদাফা সেগুলো প্রকাশ্যে দেওয়া এটা আফজল তো নফলের বেলায় যে আল্লাহ তারা বললেন যে প্রকাশ্যে দেওয়া প্রকাশ্যে দেওয়া আফজল না গোপনে দেওয়াটা আফজল হ্যাঁ যদি কোনো জায়গায় দেখা যায় যে প্রকাশ্যে দেয়ার দ্বারা ফায়দা বেশি হবে তাহলে সেখানে প্রকাশ্য দেওয়া যায় প্রকাশ্য দেওয়া যায় এবং ক্ষেত্র বিশেষে সেটা আফজল হইতে পারে ক্ষেত্র বিশেষে সেটা আফজল হতে পারে কিন্তু স্বাভাবিকভাবে গোপন সদকার যেটাকে এখানে আল্লাহ তহিরুল শব্দ দিয়ে বলছেন স্বাভাবিকভাবে গোপনটাই আফজল হাদিস সেক্ষেত্রে গোপন সৎকার আলাদা ফজিলত আসছে ওই যে একাদিসে এই সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তালা আরসের নিচে ছায়া দেবেন ইউদ্দুল্লু হুমুল্লা ফিদিল্লি ইল্লা সেখানে এক ব্যক্তির কথা আসছে যে রা সদ্দা আতামা সীমা লুহু মা এত গোপনে করছে যে সে ডান হাতে কি সদ্কা করলো বাম হাতে টের পায় না তো হাত বলে আসলে উদ্দেশ্য হল একদম কাছের মানুষ কাছের মানুষও পায় না যত গোপন করা যায় যত গোপন করা যায় যার কাছে দেয়া হলো সেও যেন টের না পায় যে দেনেওয়ালাটা কে দেনেওয়ালাটাকে তুমি দিতেছ হাত দিয়ে কিন্তু তুমি যে দেনেওয়ালা এটাকে ইচ্ছা করলে গোপন করা যাবে না একজন দিতেছে একজন দিতেছে সেই একজনটা যে তুমি এটা বলার দরকার আছে এটা তো আফজল হওয়ার কারণটা হল যে এখানে যে বাস্তবে আল্লাহর জন্য দিতেছে এটা একদম পরিষ্কার একদম পরিষ্কার কারণ কাছে কিচ্ছু চাইতেছে না কাউকে জানাইতেছে না জানালে না গিয়ে পরে শয়তানে এটাকে নষ্ট করার সুযোগটা পায় এখন তো জানাই না সে কে দিতেছে এটা ওই ব্যক্তি পারবে যে কামেল এখলাস ওলা সেই পারবেজলত বেশি প্রকাশ্যে দেওয়া এটার মধ্যে ঝুঁকি আছে কিন্তু কখনো আবার যে বিভিন্ন মাসলার দেওয়া যায় অন্যদেরকে উৎসাহিত করার জন্য সেখানে নিজের উপর এই কন্ট্রোলটা যেন থাকে যে আমি দিতেছি যে আল্লাহর জন্যই দিতেছি বাকি অন্যরা যেন আবার উৎসাহিত হয় এই জন্য দিতেছে চাহাবায়ক রানের থেকে দু রকমের আমলি পাওয়া যায় চাহাবায়করা প্রকাশ্যে দিচ্ছেন না সতক্ষণ তো এই জন্য বললাম যে কখনো কখনো প্রকাশ্যে দেওয়াটা আফজল হয় মনে করো একজনে মনে করো কোন একজন এখানে এসে তোমাদের কাছে কোনো একটা কিছুর জন্য কিছু পয়সা চাইতেছেন তো সেখানে তোমরা সবাই ওই এফআইআর ফজিলত জানি না চুপচা বসে রেসে তো যিনি কথা বলবেন উনি মন খারাপ করবেন না এই সমস্ত ক্ষেত্রে অন্যদেরকে উৎসাহিত করার জন্য সেখানে একদা করাটা আফজল হয় তো শহীদ মুন্ডা এটা তাসরি করছেন আমার খাওয়ু আল্লাহ কুম তাহলে সেটা উপরে আকফ হবে ফাহুয়ার উপরে আকফ হবে জনি মানে মুস্তাক জুমলা ধরা হলে সেটা মারফু করা যেতে পারে তো মুস্তাকল জুমলা ধরা হলো আনান তো তাল্লুক থাকবেই যে তোমরা যদি গোপনে সৎকা করো এবং যারা বাস্তবে মুস্তাহিদ তাকে দাও তাহলে এটা তোমাদের জন্য খায়ের হবে এবং এর বিনিময়ে আমি তোমাদের গুণা মাফ করবো সদাকার দ্বারা গুণা মাফ হয় এটা তো অনেক জায়গায় আসছে হাঁটি শরীফে আসছে উপরে সদকা করতে নিষেধ করছেন লিউসলিমু যেন তারা মুসলমান হয়ে যায় তারা যখন দেখবে যে মুসলমান না হওয়ার কারণে মুসলমানদের মধ্যে যারা ধনী তারা আমাদেরকে দেয় না ঠিক আছে চলো মুসলমান হয়ে যায় পাবো ফিল ইসলাম আপনার দায়িত্ব হলো পৌঁছে দেয়া তা আপনি পৌঁছে দিয়েছেন এরপরে কালো মঞ্চ কিন্তু তার । এই মুসলমান হতে বাধ্য করা এটার প্রয়োজন নেই যে তুমি মুসলমান হো তাহলে আবার তোমরা যে সম্পদি খরচ করো তা তোমাদেরই উপকারে আসবে এর পুরস্কার তো হবে আর তোমরা যা কিছু খরচ করো তা তো আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই করোনা খাবার তবে সেটা নাহির অর্থে মানে তোমরা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের ইচ্ছে ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে খরচ করো না কিন্তু অমা তুমা ইহি কিছু উদ্দেশ করবে দুনিয়ার কোনো আগ্রাজে না একমাত্র আল্লাহ তাল তো পিছনে কথা আলোচনা আসছিল কিনা যে এখলাসের আলামত এটা যে কোনো একটা আমল করল সে আমলটা যদি অন্য কোনো বান্দার সাথে সংশ্লিষ্ট হয় যেমন ধরো এই এনফাকটাই ধরো এনফাক কাউকে আমি কোনো কিছু দিলাম ফকির হিসাব হিসাবে দিলাম অথবা এমনি সে এই আমার লেবলেরি হাদিয়া হিসাবে দিলাম এটাও তো এনফাক হবে না আল্লাহর কাছে এনফাকটা আল্লাহর জন্য হইছে। এটা আলামত এটা হবে যে আমি আল্লাহর সন্তুষ্টে ছাড়া কিছুই চাই না এটা তখনই বোঝা যাবে যদি আমি এটা তাকে দেওয়ার পর তার আচরণ আমার সাথে আগের মতোই আছে একটু ব্যতিক্রম হয়নি সে আমার সাথে একটু অতিরিক্ত ভালো আচরণ করা এটা সে করতেছে না এটার কারণে আমার মনে একটু খারাপ লাগে না তাহলে বোঝা যাবে যে আমি আসলে আল্লাহর জন্যই এই জিনিসটা দিছি আল্লাহর জন্যই দিছি আর যদি সে আমার সাথে একটু ভালো আচরণ করে না একটু আদর যত্ন করে না আমার কাছে খারাপ লাগে তাহলে বোঝা যাবে যে এই আদর যত্নটার জন্য আমার ইয়ানটা হয়েছে আর বাস্তবী যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে কাছে যেটা পাওয়ার সেটা তো আমি পাবই পাবেনারি কেউ খারাপ লাগে গায়ের এখতিা কিন্তু গায়ের এখতিয়ারি খারাপ লাগতেছে এটাকে আবার তার আকলের কাছে খারাপ লাগতেছে সে আমার আদর যত্ন করে না এটা আমার ভিতরে খারাপ লাগতেছে এটা তার আকলের কাছে খারাপ লাগে কেন আমার কাছে খারাপ লাগবে কেন আমি তো আল্লাহর জন্য করছিলাম গায়ের এখতিয়ারি ভাবে খারাপ লাগা এটাকে যদি আবার আকলিভাবে খারাপ লাগে তাহলে এটা এখলাসের আলামত এই কথাটা বুঝছো তো পেস্টা এবং গজালি রহিমল্লাহ মানে এক জায়গায় মানে এখলাসের একটা আলামত উনি বলছেন যে তিনি মেশাল দিয়েছেন যেমন কোনো একটা এলাকাতে কোনো একজন আলেম বা কোনো একজন দিনদার দায়ী তিনি দিনের কাজ করতেছেন তো ওনার দা অনেক মানুষ দিনের পথে আসতেছে তো সেই শহরে যদি আরেকজন আসে আরেকজন এসে ঠিক এইভাবেই দিনের কাজ করতে থাকে তো ওনার ডাকেও কিছু মানুষ সারা দিতেছে দিনদার হইতেছে তখন প্রথম ব্যক্তি যদি খুশি হয় তাহলে প্রথম ব্যক্তি মুখলেস এটা প্রমাণ হবে প্রথম ব্যক্তি যদি খুশি হয় যে এতদিন তো আমি একা একা আল্লাহর দিনের দিকে মানুষকে ডাকছিলাম তখন আলহামদুলিল্লাহ আমার একজন সাথী হয়ে গেছে আমি আগে হয়তো দশজনকে ডাকতাম এখন তো উনি আরও এরকম দশজনকে ডাকবে তো একই সময়ে বিশ জন মানুষ দিনের দিকে এসে যাবে মানে খুশি লাগতেছে এই বোঝা যাবে যে এই লোকটা আসলে আল্লাহর জন্য করতেছে আল্লাহ জন্য করতেছে এই জন্য আল্লাহর দিকে যত মানুষ আসতেছে যত বাড়তেছে তার কাছে খুশি লাগে আর যদি ওই অপর একটা লোক আসছে এখন তার কাছে কষ্ট লাগে তাহলে বোঝা যাবে যে আসলে সে আল্লাহর জন্য করে নাই করছে শুধু নিজের দল ভারী করার জন্য দল ভারী করার জন্য তোমার এই যে মেশালটা দিয়েছে এটা সব জায়গায় আমরা লাগাতে পারবো না সব জায়গায় লাগানো যাবে সব জায়গায় আমি একজনকে হয়তো খুব বোঝায় সমঝায় একটা কাজে লাগাই দিলাম এরপরে দেখা গেলো যে সে অন্য একজনের সাথে মিশে গেছে আমার কাছে একটু খারাপ লাগতেছে না তো বোঝা যাবে যে হ্যাঁ এফলাস আছে খারাপ লাগতেছে আমার নাম হয়তো নাম হয়ে যাবে আরেকজনের তাহলে বোঝা যাবে নামের জন্য কাজটা করা হয়েছে নামের জন্য এই হাডি শিল্পে আসছে যে সাহবা এখনাম হুজিরকে জিজ্ঞেস করছে যে এই কেউ তো যুদ্ধ করে যে তাকে বাহাদুর বলবে কেউ যুদ্ধ করে সে তার বংশীয় মর্যাদা রক্ষা করার জন্য তো কে আল্লাহর আসতে আছে তো রসুল বললেন এটাও এই হাদিসটাও এখলাসের শিরোনামে মহাদ্দি সাম উল্লেখ করেন এখলাসের শিরোনামে যে আমার মেহনত শুধু আল্লাহর জন্য আল্লাহর জন্য এটার ব্যাখ্যায় মহাদ্দি সিখর যে কথাটা বলেন যে কেউ যদি কোনটা কাজ করতেছে তার মাকসাদ হলো আল্লাহর কালিমা বুলন্দ হওয়া আল্লাহর দিনের ফায়দা হওয়া এখন সে যদি আসলে আল্লাহর জন্য কাজ করে থাকে তাহলে সে যাদের সাথে কাজ করতেছে এই মানুষগুলো যদি কখনো বসে পড়ে তাহলে সে বসবে না তাহলেও সে বসতেছে না তাহলে বোঝা যাবে যে সে এতদিন কাজ করছে আল্লাহর জন্য আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য সে কাজ করছে আর যদি তার সাথীরা বসে পড়ছে অথবা তার সাথীদের ব্যাপারে তার মনে হইতেছে এই মানুষগুলো তো আসলে ভালো না তো তখন সেও বসে পড়ছে তাহলে বোঝা যাবে যে সে আসলে ওই তার জামাতের কালিমা বুলন্দ করার জন্য আল্লাহর কালিমা বুলন্দ হবে বলে মনে হইতেছে না অতএব যাদের দ্বারা আল্লাহর কালিমা বুলন্দ হবে সেখানে সে দৌড়ে যায় এটা হলো এখলাস এটা হলো যে কাজ করতেছি একমাত্র জন্য তো আমাদের উস্তাদ মোহতারাম হাফিজ তিনি বলতেন যে কোন একজন বান্দা যদি দিনের কাজ করে আর সে দুনিয়া কিছু ফায়দাও পায় এ ব্যক্তিও মুখলেস সে আখেরাতে যতটুকু পুরস্কার পাবে তার চেয়ে অনেক বেশি পুরস্কার পাবে ওই বান্দা যে সহি তরিকায় দিনের কাজ করছে কিন্তু দুনিয়া বি কোনো কিছুই সে পায় না এই ব্যক্তিটা প্রথম ব্যক্তির তুলনায় আরও বেশি মুখলেস এবং সে পুরস্কারও বেশি পাবে দুনিয়ার কাজ করার পরে কিছু সুবিধাও পাওয়া জিতেছে। সুবিধা পাওয়া যাওয়ার কারণে আমার মনের মতো তৃপ্তি লাগতেছে এই তৃপ্তির কারণে আমি কাজের থেকে ছুটতেছি না না আসলেই আপনার সঙ্গে জুড়ে থাকতে আমি চাইতেছি এই কারণে ছুটতেছি না এখানে একটা সম্ভাবনা আছে না যে তৃপ্তির কারণে হয়তো ছুটতেছি না যে কাজে জোরার কারণে কত ইজ্জত সম্মান পাইতেছি দুনিয়ামি কত সুযোগ সুবিধা পাইতেছি এই কারণে ছুটতেছি না এরকম একটা এহতেমাল আছে না নাও থাকতে পারে কিন্তু এটা এহতেমাল তো আছে আর আরেকজন সেও কাজ করতেছে কিন্তু তার কাজের মধ্যে দুনিয়ামি কোনো প্রাপ্তি নাই। কোনো প্রাপ্তি নেই সেও এফলাসের সাথে করতেছে সেও রসুলসল্লাহ আলী আসাল্লামের তরিকায় করতেছে কিন্তু সে তার পুরো জীবনে কিছুই পায় না একেবারে এই দৌড়াইছে রাস্তায় রাস্তায় দৌড়াইছে কখনো হয়তো গিয়ে জালখানায় অনেক দিন ছিল আবার আসছে বের হয়েছে এভাবে চলতেছে কিচ্ছুই পায় না সে কিচ্ছুই পায় না তো সে তার পুরস্কারটা অনেক বেশি হবে না আব্দুর রহমান আউফ রবিআ রোজা ছিলেন মানে খানা নিয়ে আসছে ইফতারের সময় তো খানা দেখে হঠাৎ করে ওনার অন্য কথা মনে হয়ে গেছে বলতেছে যে আমাদের এক ভাই মুসাহ আমায়ের মুসলমান হওয়ার পরে এই দুনিয়ার কোনো সুযোগ সুবিধা ছাড়াই উনি শহীদ হয়ে গেছেন শহীদ হয়ে গেছে এমন অবস্থায় যে ওনার দাফন দেওয়ার মতো একটা চাদর ওনার কাছে নাই কিন্তু আর আমরা যারা আছি আমাদের জন্য দুনিয়ার ফল পেকে গেছে আর আমরা সেই ফলগুলো পেরে পেরে খাইতেছি পরে এটা বলে উনি কাতে কাঁদতে পরে খানাই ছেড়ে দিয়েছে খানাই খান এই জন্য এই এক হাদিসের মধ্যে আসছে যে কোনো কাফেলা যদি যুদ্ধে যায় যুদ্ধে যাওয়ার পরে তারা যদি সুস্থতার সাথে ফিরে আসে গণিমত পায় তাহলে তারা তাদের পুরস্কারের দুই তৃতীয়াংশ নিয়ে ফিরে এলো পুরস্কারের দুই তৃতীয়াংশ নিয়ে ফিরে এলো আর যারা যুদ্ধে গেলো শহীদ হয়ে গেছে গণিমত পরেই তাহলে তাম্মা লাহম আজ রোহুম তম্মা লাহুম আজ রোহুম পুরোটা পুরস্কারটা জমা আসে সেই জন্য কেউ যদি এখলাসের সাথে কাজ করে শহীদ নেই দুইটা জিনিস এখলাস এবং তারিকর রসোদ দুইটা একত্রিত হলে এরপর আর কোনো চিন্তা নেই বাস এবার শুধু সামনে দৌড়ো দুনিয়া কিছু পেলে সেটাও আলহামদুলিল্লাহ যেহেতু হলিমতের মাল বা এটা তো আল্লাহ তালে দিতে পারেন সাহাবিদেরকে এরকম দিয়েছেন প্রথম দিক দিয়ে আসছে কিন্তু পরবর্তীতে ফুতু এসে গেছে তো আল্লাহ যে ফুতুহাতটা দেবে সেটা কিন্তু ফেলেও দেওয়া যাবে না এটাও আলহামদুলিল্লাহ আর যদি না পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ জম্মা আলহামদুলিল্লাহ ফাতে পূর্বে যারা মেহনত করছেন তাদের মর্তবা বেশি না অথচ ফাতে পূর্বে তো ফুতুহাত কিন্তু পরে যারা আল্লা আসলে জাহেরি জিনিসটা দেখেন না কিন্তু এখন আমাদের নজর হয়ে গেছে জাহেরিটা যে একজনের দ্বারা কয়েকজন মুসলমান হইল আর কুরবানি কতটুকু দেওয়া হয়েছে কোরবানি কতটুকু দেওয়া হয়েছে দিনের জন্য দিনের বাস্তবিক তাকা যা করা বাস্তবিতা কাজে পূরণ করতে গিয়ে জাহেরি ফল একটুও হয়নি কিন্তু জাহেরি ফল পরবর্তীতে যা হবে সবগুলো সেই প্রথম ব্যক্তিগার তারা দেবেন দেখো ইসলামের প্রথম যারা জীবন দিচ্ছেন বদরের ১৪ জন সাহাবি বদরের যুদ্ধের ওয়াকিয়া তোমার পড়ছ না যে যুদ্ধের আগে দিয়ে রসুল সাল আলী আসসালাম আল্লাহ কাছে দোয়া করতেছিলেন আল্লাহ পড়ছে এইটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে লমত তাহলে দুনিয়াতে আপনার এ বাদত টিকে থাকবে না দেখো এই কথাটা এমন এক ব্যক্তি বলতে পারে যার কাছে ওহি আসে এই অ্যাসাবাটা যদি শেষ হয়ে যায় দুনিয়াতে এবাদত টিকে থাকবে না এই কথাটা থেকে মুখালেফটা কি তার মানে এই এসাবার বাঁকা উপরে কেয়ামত পর্যন্ত এবাদতের বাকা নির্ভর করতেছে কি পরিমাণ কোরবানি দিতেছে ওনারা এই তায়ফার মধ্যে যারা শহীদ হয়েছে কেয়ামত পর্যন্ত যতদিন এবাদত চলতে থাকবে এই চোদ্দ জন সাহাবির না এমনি তো কোরবানি সবাই দিচ্ছেন চোদ্দ তিনশো তেরো চোদ্দ পনেরো সংখ্যা যারা বিজয়ের উল্লাসটা ওনারা দেখতে পারে না। বিজয়ের উল্লাসটা এই জন্য দিনের জন্য আসলে নিজেকে মিটাই দেওয়া যে যত বেশি মিটাইতে পারবে আল্লাহ তাকে তত বেশি চমকাবে এটা স্বাভাবিক একটা নিজাম আর যে মনে করে যে আমি যেহেতু দামি মানুষ আমি যদি দিনের থেকে চলে যাই তাহলে এই দামি কাজটাকে ধরে রাখবেন যে নিজেকে এমন দামি মনে করে সে আসলে কোনো না। কোন দামের ভালো জাতের মনে করে তুমি রেখে দাও এটা হলো। কিন্তু এই দামি দামি হবে কখন যখন মাটির নিচে ভালো করে পুতবা তখন এই বীজটা নিজেকে বিলিয়ে দিয়ে সুন্দর এক চারা বের হয়ে আসবে এই জন্য যেই ব্যক্তি নিজেকে বিলাতে পারে না এই ব্যক্তি বাস্তবেও দামি না এবং দামি হতেও পারে না সাহাবা করলাম সবাই দামি কেন সবাই সমান মর্তবা সবাই সমান না বিছানায় পড়ে যদি মারা যায় তারপর আল্লাহ থেকে শাহাদেন মর্তবায় শাহাদ জানো বলছিলাম হ্যাঁ মাথা মাথি বলছিলাম একটা হলো শাহাদ আজর আর একটা হলো শাহাদ মর্তবা দেখো ওই যে একটা হাদিসের মধ্যে আসতে যে মানুতি এখানে ফালাহু আজর মিআ শাহীদ মিআাত শব্দটা এটা বলাই যাবে না হাদিসের শহীদ রেওয়ায় ফালু শাহীদ তরিকাকে জিন্দা করবে সে এক শহীদের পাবে এই হাদিসের লম্বা ব্যাখ্যা তো সময় সুযোগ পেলে বলবো যেটা এখন বলতেছে সেটা হলো দেখো এখানে বলতেছে ফাসাদের জামানায় কেউ সুন্নত তরিকাকে জিন্দা করে এখানে একটা সুন্নত এই তর্জমাটা একদম গলতে ফাহেস একটা সুন্নত তোরজমা এখানে একদমই হবে না এখানে সুন্নতি মানে হলো রসুনের তরিকা আলি কুমি সুনতি এখানে সুন্নতির যা অর্থ এখানে ঠিক তা তো ফাসাদের জমানায় যে আমার তরিকাকে আঁকড়ে ধরবে এখন আমার তরিকা এটা কোনটার নাম নিঃশ্বাস করার আমার তরিকা ফরজ নামা যে আমরা পড়িটা রসুনের তালিকায় পড়ি না তো সুনাতি শব্দটা যখন তরিকার অর্থে ব্যবহার হয় তখন একদম ফরজ ওয়াজিট নাওয়াফেল সব এক সব তো সুন্না বিমানিকা এটার ভিতরে সবকিছু কিন্তু সুন্নত ছাড়তেছে কেউ ফরজ সুন্নত করে কেউ নকল ছাড়তেছে ওই সময়ে যে পুরো দিনটাকে ধরে রাখবে এবং সে জিন্দা করবে জিন্দা করা মানে নিজের মধ্যে জিন্দা করা এবং আসবার চেষ্টা করা তো সুন্নাতের ভিতরে ফরজ আছে না কে ফরজি এক নম্বরে হবে একবারে সুন্নতির মধ্যে তাহলে আমার সুন্নত করবে তার মানে ফরজ যা আছে সব সে পুরস্কার পাবে শহীদের এখানে দেখো আজর শব্দটা আসছে আর অন্য জায়গায় আসতে হলো বাল্লা কাহুল মানাজিলা সোহাদা সোহাদাতের মর্তাবায় তাকে পৌঁছাবে দুইটা শব্দ আসছে দুইটা শব্দের মধ্যে ফরকটা কি এটা একটু বুঝবে যেমন ধরো একজন ব্যক্তি সে সরকারি খুব ভালো মানের একটা চাকরি করে তো সেখানে তার দুটা জিনিস একটা হলো বেতন পায় একটা মর্যাদা একটা হলো মর্যাদা বেতন মর্যাদাটা হল এখন দেখো কত কত কর্মচারী এমন আছে না যে সে তার মর্যাদার দিক দিয়ে অনেক উঁচু কিন্তু সে অনেক লোক অন্যরা নিচু লেভেলের অনেকে যতটুকু বেতন পায় সে এতটুকু বেতন পায় কি হইতে পারে না এটা কি হইতে পারে না এটা মনে করো একজন এই মনে করো কথার কথা পুলিশের উচ্চ লেভেলের অফিসার ওনার একটা হলো বেতন আশি হাজার টাকা ইনকাম করে তার বেতন হলো মাসে আশি হাজার টাকা কিন্তু ওনার বেতন হলো মাত্র পঞ্চাশ হাজার টাকা তো এর আজও বেশি কিন্তু এর এখানে বলা হয়েছে এটাও এখানে বলা যে যদি কেউ ফসাদের জামানায় নবীর তালিকাকে জিন্দা করে তাহলে সে যদি শহীদ নাও হয় তারপরে শহীদের আজর আল্লা তালা তাকে দেবে আজর দেবে কিন্তু মর্তবা সেটা ওই হয় শহীদ হতে হবে আর নয় শহীদের তামান্না করে সেই শহীদের রাস্তায় দৌড়োতে হবে তাহলে দেখো সুরায় ফা এই পুরো কোরআনে কারিম পড়লে কোরআন করিম খতমের সব হয় আবার এই তিনবার পড়লে পুরা কোরআন করিমের নাকি পেয়ে যাওয়া যায় এর অর্থটা কি পুরা কোরআন শিব না পড়ে এখন শুধু সুরাই এখলাসেই পড়তে থাকো প্রতি তিনবার এক খতম একটা সাধারণ আলাদা আলাদা মর্তবা আছে যে সেটা তোর তিনবার কুলহল্লা করতে পাওয়া যাবে পুরো পুরানা কারিম বললে আলাদা একটা মানজেলার যে আছে সেটা তোর পাওয়া যাবে এটা হলো মর্তবা আজর চলো থেকে তুমি কমই পাইবা যে সাহাবা ইকরামের জীবনী দেখলে দেখবা যে খুব কমই মনে হবে এই সাহাবির হাতে এতজন মুসলমান হয়েছে এই সাহাবির হাতে এতজন মুসলমান হয়েছে খুব কম পাওয়া যাবে থাকা ফালে তখন সাহাবিদের হাতে মুসলমান হয়েছে কারো যদি এমন হয় যে তার হাতে একশো জন মুসলমান হয়েছে এবারে মোটা করে শিরোনাম হবে যে ওনার হাতে একশো জন মুসলমান তাই না আমাদের এখানে এত গুরুত্বপূর্ণ জিনিস সাহাবিদের ওখানে কোনো গুরুত্বই নাই এদের কি বোঝা যায় আসলে সাহাবিদরের ছিল এই জিনিসটা খুব ভালো করে বুঝো এখন মনে করেন আমরা ওই যে খাইটা আল্লাহ আল্লা এই হাদিসটা সাহাবিদের কাছ থেকে শুনে এলেম শেখা শিখানোর কত জজ্বা এসে যায় যে আমাকে এলেম শিখতে হবে অন্যদেরকে পরে গিয়ে শিখাইতেও হবে আমি এই হাদিস শুনে আমাদের ভিতরে এই মহ আলিম বনার কত জজবা আসে সব কাজ বাদ দিয়ে মো বন এই হাদিসটা যাদের মুখ থেকে আমরা শুনতেছি যারা খুদ রসুল্লা আলী হাসলাম থেকে শুনছে ওনাদের আমলি জিন্দিগিটা দেখো তাহলে বোঝা যাবে না এই হাদিস থেকে ওনারা কি বুঝছেন তিন বছর পাইছেন এই তিন বছরে উনি হুজুরের সহগত থেকে এত হাদিস বলতে পারতেছেন আর যে সকল সাহাবিরা বছর হুজুরের সাথে ছিলেন ওনারা কেন বলেন না তাহলে কি হুজুর এই তিন বছর বেশি কথা বলছে এতদিন কম কথা আর মানে সব সাহাবিদের ভিতরে হাদিজ ছিল এটা কসম করে বলতে হবে না কি বানান নাই উনি ওনার মতো করে কাজ করতেছে দিনের কাজ দিনকে বুলন্দ করতে হবে আবু জার্রা সাহ ইবনাশ আব্দুর রহমান ইবনা আউফার ইবনা আফান একদম সেই মক্কা থেকে হুজুরের সৌ হতে আসে কত কোথাও ওনাদের মাথায় আছে কিন্তু রেওয়াতে পাওয়া যায় কম কম কথা পাওয়া যায় আবু ওরা অল্প কয়েকদিন থেকে কত কথা শোনাইতেছে তো ওনারা অনেকগুলো কথা আবার সাহাবিদের কাছ থেকে শোনা এটাও ঠিক আছে কিন্তু সরাসরি কথা পাওয়া যায়। এর অর্থটা কি মানে এই জমানা হিসেবে ব্যাখ্যা করলে যে একজন এলেম শিখায় ভালো আলেম হয়েছে ভালো আলেম হইয়া কোনোটা মাতলা সে না পড়াইয়া উনি কি অন্য কাজ শুরু করে দিচ্ছে এই অবস্থাটাকে আমাদের এই সমাজে কীভাবে ব্যক্ত করা হয় এর আলেম কবুল হয়নি অথবা কোন্তা হয়তো নতুন এত ভালো ছাত্র সে কেনা ক্ষেত্রে হয় যে ভালো আনলেন বাস্তবে ভালো আনেন সে তার দৃশ্যটাকে মাস গালা না বানিয়ে অন্য লাইনে কাজ করতেছে যে হয়তো ময়দানটা ফাঁকা এই তখন আমাদের এই কথাগুলো আসলে একদম ইয়া হয়েছে এটাই যদি হয় আকসার সাহাবিরা আকসার সাহাবিদ হউজুরের কাছ থেকে এলেম শিখে এলেম শেখানোটাই কেন সাহাবিদের জন্য বললো সাহাবিদের জীবনে গেল খুব বেশি করে পড় আবু হুব ওনার কাছে আমরা যে পাইতেছি কেমনে পাইতেছি উনি কি হাদিস ছাত্রদেরকে শোনাবার জন্য নিজেকে ভিন্ন ফারেক করে ফেলছিলেন যে আমাকে মানুষকে হাদিস শোনাইতে হবে জন্য ভিন্নকে নিজেকে ফারেক বানাই ফেলছে অন্য সব কাজ বাদ দিয়ে এখন যদি তিনি হাদিস পড়ান এরকম না উনি তো ওনার কাজ যেটা স্বাভাবিক কাজ করতেছেন যেখানে যেখানে যাওয়া সেখানে যাইতেছেন তো ওনার ভিতরে যেহেতু আল্লাহ এলেম দিয়েছেন যেখানেই যায় ওখানে কথাবার্তা বলেন হাদিস হয়ে ইবনে দিয়ে পুরো কুফাটা একদম ভরপুর করে ফেলছে গেছেন ওখানে কি জন্য ইবনে মাসুদে কুফাতে গেছেন কি জন্য এই কেন গেছেন হলো রাষ্ট্রীয় এক কাজে উমর নদী রাষ্ট্রীয় কাজে পাঠিয়েছেন বাইতুল মালের জিম্মাদার হিসেবে কিন্তু উনি যেহেতু ওনার ভিতরে এলেম যেহেতু আছে হিসেবে এলেম প্রচার করতে হয়ে গেছে এটাকে মনে করেন আমাদের হিসেবে ব্যাপার তেমন হবে যে মনে করো এই সেনাবাহিনীর কোন একজন কর্মকর্তা অফিসার ওনাকে কোনো একটা দায়িত্ব দেওয়া হয়েছে এ ঢাকার বাইরে মনে করো কুমিল্লাতে একটা দায়িত্ব দেওয়া হয়েছে তো ওনার ওই দায়িত্বে উনি সেনাপ্রধানের কাছ থেকে ওই দায়িত্ব নিয়ে ওখানে গেছেন ওনার আসল কাজ হলো সেটা এখন তিনি মনে করো ইংরেজি উনারা ভালো জানেন ইংরেজি প্রফেসর এখন তিনি চিন্তা করলো যে আমি আমার যে দায়িত্ব সেটা তো আমি করবোই কিন্তু আমার ভিতরে যে আলাদা একটা যোগ্যতা আছে এটাও আমি কিছু করতে থাকি তো মনে করো ইংরেজি একটা যে নির্ধারিতাসনিক জিম্মাদারিটা তিনি ঠিক পালন করতেছেন কিন্তু কবিও সাহিত্যিক তিনি চিন্তা করলেন যে প্রশাসনিক কাজ করার ফাঁকে ফাঁকে আমি এই কাজটাও কিছু করি না এই লাইনে কিছু সাগিত বানিয়েছে সাহাবিদের অবস্থাটা ছিল একদম ঠিক এমন ঠিক এমন এমন হাজর মোয়াজবিন জামাল মুফতি সাহাবিদের মধ্যে ওনাকে হুজরে ইয়ামানে পাঠাইছেন কি জন্য ওখানে গিয়ে তুমি এলোমেন সাত করো এটা না ওখানে উনি প্রশাসক হিসেবে গেছেন আবু মুসা শাহরী প্রশাসক হিসেবে গেছেন সব সাহাবি সব প্রায় সব সাহাবি হ্যাঁ এমনি সাধারণ সাহাবি যারা যারা কোনো দায়িত্বে ছিলেন না ওনারা হয়তো এক এক গেছেন ওখানে গিয়ে স্বাভাবিক একজন সাহাবি রসুলের সৌভে ছিল তবে এইসা ওনার কাছ থেকে শিখবে তো যোগ্যতা ছিল এই জন্যই বারবার বলতেছে আমরা বুঝতে পারবো সাহাবাইলাম যে মেয়াইয়ারে হক সব লাইনে তো মেয়ারে হক